সুরাল আল আলাক রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান নামে পর তোমার রবের নাম সহকারে যিনি সৃষ্টি করিয়াছেন সৃষ্টি করিয়াছেন মানুষকে জমাট বাঁধা রক্তের এক পিণ্ড হইতে আর তোমার রব বড় অনুগ্রহশীল যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখাইয়াছেন মানুষকে এমন জ্ঞান দিয়াছেন যাহা সে জানিত না কল্লা কখনো নয় মানুষ সীমালঙ্ঘন করে এই কারণে যে সে নিজেকে দেখিতে পায় অভাব মুক্ত অথচ নিঃসন্দেহে তোমার রবের দিকে তুমি কি দেখিয়াছো সেই লোকটিকে যে একজন বান্দাকে কে নিষেধ করে যখন সে নামাজ আদায় করিতে থাকে তুমি কি মনে করো सतर्कतार नि तुम्हार की धारणा जदिषकारी सत्य के अमान्य कर मुख फिर लयम सेल्ला देखते हैं কখনোই নহে যদি বিরত না হয় তাহা হইলে আমি তাহার মাথার সম্মুখের চুল ধরিয়া তাহাকে টানিব সেই মাথার সম্মুখ ভাগ যাহা মিথ্যুক ও অত্যন্ত অপরাধকারী। দিয়া হুস না দেয়া সে ডাকিয়া লোক নিজের সমর্থক দলকে আমিও আজাবের ফেরস্তাদিগকে ডাকিয়া লইব কখনোই নহে উহার কথা শুনিও না আর সিজা করো এবং তোমার মাবুদের নৈকট্য লাভ করো।